তুমি ফাঁসিরে মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার, উসামা তুমি দূর জয় বীর অহংকার তুমি ফাঁসিরে মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার, উসামা তুমি দূর জয় বীর মদের অহংকার মদের অহংকার তুমি মৃত্যুকে নিয়েছ আপন করি চাউনি বেঁচে থাকা তুমি সুখের আবেশ মৃত্যুকে নিয়েছি তুমি চাউনি থাকা। তুমি বৃত্ত সুখের আবেশ তুচ্ছ করেছো টাকা তুমি শপথ নিয়েছো মার্কিনীদের বিষ দ্বাদ ভাঙিবার তুমি শপথ নিয়েছো মার্কিনীদের বিষ দ্বাদ ভাঙিবার তুমি মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আল্লাহ বৃষ্টি উপেক্ষা করে ছাড়িয়াছ সেই হুঙ্কারেতে বিশ্ব আজি কাঁপসে থর তুমি বোমারি বৃষ্টি উপেক্ষা করে ছাড়িয়াছ হ সেই হকার বিশ্ব আজি কাপ যদি চলে যাই জীবন তবু তুমি তুমি মোদের অহংকার তুমি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার, উসামা তুমি দুর জয় মোদের অহংকার মোদের অহংকার তুমি বজ্র কণ্ঠ সারা দুনিয়ার আতঙ্ক জালিমের তুমি মৃত্যু মৃত্যুসম আজরাইল বুসের তুমি নও বেলাল ঘুমিয়ে থাকা মুসলিম জাগাবার তুমি নও বেলাল ঘুমিয়ে থাকা মুসলিম জাগাবার তুমি মোদের অহংকার তুমি মোদের অহংকার তুমি ফাসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আকবার, তুমি বীর খালিদের প্রতিচ্ছবি বিশ্ব জয় বীর তুমি ছেড়া তো শির জন্মভূমি নত করি শির তুমি বীর খালিদের প্রতিচ্ছবি বিশ্বজয় तुम चशिया मधे अहंकार तुम फांसी मंचे दल्बे अल्लाह अकबर उमी दूर जयर मधेर अहंकार मधे अहंकार তুমি রাত্রিবেলা সাথী করেছো অশ্রু যায় তুমি সকাল হলে বিজয়ী সকাল হলে বিজয়ী বেশে সাজযোদ্ধার সাজ তুমি কাল বৈশাখী লাগি বিশ্বের ইহুদি আসার তুমি কাল বৈশাখী লাগি বিশ্বের ইহুদিন তুমি মদের অহংকার তুমি মদের অহংকার তুমি ফাসির মঞ্চে দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উসামা তুমি দূর জয় বীর মদের অহংকার দাঁড়িয়েও বলবে আল্লাহ আকবার উষামা তুমি দূর জয় বীর মদের অহংকার মদের অহংকার উসামা তুমি দূর জয় বীর মদের অহংকার আমার অহংকার